আবু হুরাই তু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে রমজানের জাকাত অর্থাৎ সাদকাতুল ফিতরের হেফাজতের দায়িত্ব প্রদান করলেন অতপর আমার নিকট একজন আগন্তুক আসলো সে তার দুহাতের আজলা ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগলো। তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি অবশ্যই তোমাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নিকট নিয়ে যাব তখন সে একটি হাদিস উল্লেখ করল এবং বলল যখন তুমি বিছানায় শুতে যাবে তখন আয়তুল কুরসি পড়বে তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং সকাল হওয়া অবধি তোমার নিকট শয়তান আসতে পারবে না তখন নবী সাল্লা সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে অথচ সে মিথ্যাচারী এবং শয়তান ছিল